স্মিলহ মির উল্জি সবিলি আদৌ ইহিয়া বসে অনবমনি ওসুবহন লোহিও মন মিন মুশ্রিকে حمد اللي سامق قبلك المتاني يا رب في الاقوال والاعمال جئنا الى دنيا الشتات فها هنا صنم يمجد او ضريح بالي سحب الغوايه والصاعق حولها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 ص الله ت عليه على عليه وال وسم تسلليما ذير أ بعد فقد قال الم رحم الله تلى ومنن الإيمانِ بالله وَكتُ به الإيمان بأننَّ القرآن كلام الله مننَزل غير مخلوق منِهُ بعد و وإليه يوت الله تكلَّم به حقيقةة. وان هذا القران الذي انزله على محمد صلى الله عليه وسلم هو كلام الله حقيقه لا كلام غيره ولا يجوز اطلاق القول بانه حكايهن كلام الله او عباره بل اذا قراه الناس او كتبوه في المصاحف لم يخرج بذلك أن يكون عن أن يكون كلام الله تعالى حقيقه কোরআ কলিম নাজল করেছেন যা আল্লাহ কালাম সিটি আল্লাহ আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণ যা তার পক্ষ থেকেই নাজেল হয়েছে মানব জাতির উদ্দেশ্যে এবং সেটি কোনো সৃষ্টি নয় তার কাছ থেকে এসেছে আবার কেয়ামতের পূর্ব মুহূর্তে কোরআন করিম তাঁর কাছে ফিরে যাবে সালাতন সালাম নাজিল হুক মাহমুদুর রসুল্লাহ সাল্লিয়ালের ওপর পর্ব। বিষয়বস্তু হচ্ছে যেমন শেখ আল্লামা সাল ফৌজান ইমান বেআল কোরআন কালাম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 যে সেটা অন্যের কথা কিন্তু যেকোনো কারণে হয়তো আমার সাথে সেটা সম্পৃক্ত করা হয়েছে এটা হচ্ছে রূপক অর্থে নয় তো রকম রূপক অর্থে নয় বরং সত্যি সত্যি হাকি আসল মর্মার্থী তারপরে শেখুল ইসলাম ইবনে তাইম বলছেন অমিন আল ইমান বিমান কোরআন কালাম মহান আল্লাহ স্থাপন করা তার কিতাব সময়ের প্রতি বিশ্বাসী স্থাপন করা এই তাই না ইমানের হচ্ছে ছয়টি তার একটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা আরেকটি হচ্ছে আল্লাহর আসমানী কিতাব সময়ের প্রতি আসমান থেকে যেসব গ্রন্থ রাজি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 আর বেদাতি মহতাজসব তাদের ধর্মগুরা ছিল তাদের গমরা আলেম সমাজ ছিল তারা এতে মুখ্য ভূমিকা পালন করেছে এরা আর এইভাবে শিকার হয়েছেন বিশেষ করে আহেলুসল জামাতের ইমাম সেই সময় তিনি ছাড়া কেউ ওই সময় ইমাম হিসাবে পরিচিত ছিলেন না যে ইমাম জামা এই বিষয়ের ক্ষেত্রে एकम्री अटल छोड़ बाकी बहु आलेम सन्नाथ मारे भयमान सम्मान आत्मगोपन कर बाकी अदिकाश गहलो ता बोले शासक बोल से ठीक जेटा मोत आल्ला कुरान से ठीक ठीक কারণ মানুষ হচ্ছে আন্না সো আল্লাহিন মানুষের স্বভাব হচ্ছে মানুষ শাসকদের ধর্মকর্ম পালন করে শাসকরা যা বলে আহ একটু ফোর্স হইলে একটু চাপের মুখে পড়লেই দুনিয়ার স্বার্থকে জনগণ প্রাধান্য দিয়ে থাকে যার ফলে আহ শাসকের ধর্মের অনুসারী হচ্ছে মানব জাতি তো আল্লাহরুল্লাহ রহম্লা এবং আল্লাহর জান তাকে উচ্চ মর্যাদা দান করেন যে তিনি এই হকের ওপর প্রতিষ্ঠিত ছিলেন বড়ই ফেতনার যুগ ছিল সেটি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 ইসলাম ওইসান তারা মুসলিমদেরকে খুন করবে মুসলিম দেশে বেশি অশান্তি সৃষ্টি করবে মুসলিম দেশে গোলযোগ সৃষ্টি করবে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 আর মনে করে যে আমরা খুব জেহাদ করেছি তাদেরকে ঢালাহারে হত্যা করব। কাতালা আদ মানে আদ জাতিকে যেমন আল্লাহ এমনভাবে ধ্বংস করেছিলেন যে একজন কেউ বেঁচে থাকেনি। নি আল্লাহ ধ্বংস ও জাতি শেষ হয়ে গেছে ওদেরকে আরবে বায়দা বলা হয় মানে এমন আরব জাতি প্রাচীন যুগের যা ধ্বংস হয়ে গেছে তাদের প্রজন্ম আমলের ফিতনা জি সংশয়ের ফিতনা শাহওয়াত কুপ্রবৃত্তির ফিতনা আজকাল ফেসবুক বড় ফিতনা এই সামাজিক মাধ্যম ফেসবুক হোক আর ইউটিউব হোক এগুলি বড় ধরনের ফিতনা যে যেভাবে মানুষ সময়কে নষ্ট করেছে এবং পা পেয়ে নষ্ট করেছে আর জাহ থেকে বলছেন তাই শাইখুল ইসলাম যে কোরআন হচ্ছে কালাম উল্লাহ আল্লাহ কালাম যা করা হয়েছে লহে মাহফুজ থেকে গায়ুক সেটি সৃষ্টি নাই সেটি সৃষ্টি নাই আরো করছি ছিল না তার আদি অন্ত আছে শুরু আছে শেষ আছে আল্লাহ রাবুল আল্লাহ নেন এটি হচ্ছে গুণ মিনহবাদা তার পক্ষ থেকেই তা শুরু হয়েছে বা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 মানুষের অন্তরে যেসব হাফেজরা ছিল কোরআন যা কিছু মুখস্থ ছিল সব হঠাৎ করে রাতারাতি ভুলে যাবে অন্তর থাকবে না। আর কোরআন ইসমাহ ইসলামের নাম মুসলিম একটা জাতি আছে বাকি থাকবে ও লাইয়াব কামিয়াল কোরআন ইল্লা রাসমাহ কোরআনের অক্ষর কিছু নেই হ্যাঁ আমল থাকবে না আর কোরআন থাকবে না আল্লাহর কাছে ফিরে যাবে তার সত্যিকার অর্থে তিনি নিজেই বলেছেন তার নিজের কথা তাকাল্লাহ তিনি এই বাণীগুলি তিনিই বলেছেন হাতিক সত্যিকার অর্থে আসল অর্থ। মহান করেছেন তা হচ্ছে কালামুল্লাহ আল্লাহর বাণী হকি কতন সত্যিকার অর্থে কারণ বলে কোরআনকে আল্লাহ সৃষ্টি করেছে কোরআন কি করেছে আমি আল্লাহ সরাসরি কথা মহতাজ বলছে না আল্লাহ কথা ওই গাছের সৃষ্টি করে দিয়েছে ও গাছ থেকে আওয়াজ আসছে কিভাবে মানুষ হয়েছে ইসলামে আসার পরেও মুসলিমের সন্তান অসংখ্য মানুষ গুমরা হয়েছে অসংখ্য মানুষ পৃথিবীতে বলেন না শেখ হুলিস কারণ এর বিপরীত ভ্রান্ত মতবাদ আছে কিছু মত আছে যেগুলির খণ্ডন করেছেন এই অল্প কথায় সেটা আল্লাহ ছাড়া অন্যের বাণী নয় অন্যের কথা নয় কোন ফিরকা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 এইরকম যেকোনো কিছু যদি আপনি সেটা নকল করেন এরা একদল গোমরা বলতে চাইছে যে এই যে কোরআনে করিম আমাদের কাছে কোরআন করিম কফি মোসাফা আছে সেটা আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহ রব্দালিনের জাতের সাথে আর এটা কি আল্লাহর যে কালাম রয়েছে সেই কালামের কি হেকা আয়াত মানে সেটা নকল জি জি আরেক দল বলছেন সাথে পার্থক্য বলবেন যে এই এই দুটো শব্দ হেকা আতন আর এবার আতুন এই দুটোতে কেউ কেউ বলেছেন দুটো শব্দের পার্থক্য মর্ম অর্থে কোন পার্থক্য আসল অর্থে কোন পার্থক্য নাই কেউ কেউ বলেছেন না পার্থক্য আছে যাই হোক সামান্য পার্থক্য আছে অনেকে বলেছেন কালাম আল্লাহর বাণী কোরআন হচ্ছে আল্লাহর বাণী কিন্তু আমি যখন পড়লাম আপনি যখন তেলাওত করেছেন। সেটা কি আমার কথা না আল্লাহর কথা বলবেন আমি যখন বলছি মুখস্থ শোনাচ্ছি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 আমি শুধু অন্ধকার মেনে নেই বোধগম্য নয় তাদের ধর্ম কর্ম কোরআন হাতিস পাওয়া যাবে না জনগণ বেকের মতো ওদের পিছনে ছুটেছে না কারণ ওদেরকে প্রথমে তাকে ভূতে ধরেছে এটা আমাদের দেশের কথা এইসব যে বীরদের মুড়ি দ্বারা এগুলো ভূতে ধরান এদেরকে ধরেছে না বুঝে অন্ধভাবে বিশ্বাস করে বলছেন কোন লিখলেন মানে বলবেন যে এটা আমার কথা আমি লিখলাম যেহেতু না আল্লাহর কথা আল্লাহর কথা কথা এটা হচ্ছে প্রাকৃতিক বোধগম্য সমস্ত বোঝা যাচ্ছে কথাটি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 যখন কোরআন আয়াত বা কোরআন কপি লিখলেন তার মানে কারণ কোন কথা কে সম্পৃক্ত করা হয় সত্যিকার অর্থে কার দিকে একটা কথা যদি কয়েকজন নকল করে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 बड़ भाई नकल भाई बोन के शुना पोता सबके शुना तो शा जिन्ही प्रथम प्रथम जिन्ही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 যারা সেটাকে অন্য পর্যন্ত পৌঁছাবার জন্য হ্যাঁ বলে অথবা অন্যকে সেটা জানানোর জন্য অন্যের কাছে সেই কথাটি আদায় করে দিয়ে আমানত তাকে ভাই আমার কথাটা অন্যকে পৌঁছে দিয়েছে আমানত ছিল কথার আমানত আপনার কাছে সে কেউ পৌঁছে দিল বলবেন যে ব্যক্তি পৌঁছলো তার কথা যা যিনি প্রথম বলেছেন যে আমার কথাটি পৌঁছে তার কথা বলবেন ঠিক না সবকিছু কিন্তু সহজে যে আল্লাহর কালাম কোরআনে লেখা থাকলে আল্লাহর কালাম আর মুখস্ত পড়লেও আল্লাহর কালাম আর লহ মাহফুদ থাকলেও আল্লাহর কালাম হ্যাঁ জিবাহাম শুনেলো আল্লাহর কালাম রসুল্লা সাল্লামকে আর নবী সালাম মুখস্ত করেছেন বাবরিত করছেন তাও আল্লাহর কালাম কোটি কোটি মানুষ তেলাওত করছে সব আল্লাহর কালাম তারপরে বলছেন যেকোনি আর একটা হচ্ছে তার অর্থগুলি। গুলি যেকোনো কথার দুটো দিক আছে কালামুল্লাহ আছে আমাদের কথা আছে আমাদের কথায় যে কথা এগুলি হচ্ছে শব্দ আপনার যে আয়াত সমূহ আর অর্থ মানি তার তার অর্থগুলি দুটোকে আল্লাহর কালাম বলবেন দুটো কি বলবেন আল্লাহর কালাম বলবেন না যে শুধু অক্ষর গুলি শব্দ গুলি আল্লাহ অর্থ গুলি আল্লাহ অর্থ হ্যাঁ অর্থ আল্লাহর কালাম আর একদল এর বিপরীত অর্থটা মানিটা হচ্ছে আল্লাহটা আল্লাহ গুলি আল্লাহর নাই যে ব্যক্তি তেল করছে তার না তাই বলছেন খন্ডন করতে গিয়ে দুনাল মানি অর্থ ছাড়া ওনী দুনাল হরুফ আর শুধু অর্থটাই আল্লাহর নয় দুনাল হরুফ অক্ষর ছাড়া এই ছিল আমাদের ইমানের মৌলিক বিষয় যে আল্লাহ রাখলার প্রতি ইমান এই দুটো যে ইমানের কুটি আছে তার অন্তর্ভুক্ত হচ্ছে যে কোরআন আল্লাহ কালাম শব্দ অর্থ শব্দ হ্যাঁ এই দুটোর মধ্যে কেন ঢুকেলেন শুধু দুটোর কেন ইমান বের নয় স্তম্ভ বা ইমানের স্তম্ভ দুটো এর অন্তর্ভুক্ত হচ্ছে বেআল কোরআন কালাম কেন এই জন্য যে আল্লাহ প্রতি ইমান একটা আল্লাহ প্রতি এটা আগে বোঝাই তারপরে কেতাবের প্রতি ইমান বোঝাবুঝাই আল্লাহর প্রতি ইমান সম্পর্কে বলছেন যে আল্লাহর যেমন সত্তার প্রতি ইমান তেমনই আল্লাহর সিফাত গুনগুলির প্রতি ইমান মান আল্লাহর প্রতি ইমান মান মানে এই না শুধু আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান মান আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান মুশ্রেকরাও রাখ লাগে তারাও একমাত্র নাস্তিক আল্লাহর অস্তিত্ব বিশ্বাস শুধু আল্লাহর অস্তিত্ব বোঝান আল্লাহর অস্তিত্বের সাথে আল্লাহ গুণাবলী সামিল যখন আল্লাহর প্রতি আপনি এমান নিয়ে তার মানে আল্লাহর অস্তিত্বের প্রতি মান রাখবেন আল্লাহর কাজগুলির প্রতি মান রাখবেন আল্লাহ আল্লাহর আল্লাহ যখন আল্লাহকে আপনি বিশ্বাস করেন তো আল্লাহর গুণগুলি আপনাকে বিশ্বাস করতে যেমন আল্লাহ বিশ্বাস করেন তখন রহমানের রহমত বিশ্বাস করতে তেমনি আল্লাহ রব্দুল্লাহ আলমিন আজিজ महापरक्रांतिर गुण रही आल्लर बाणी आल्ला कथा वक्शक्ति गुण अपनी कथा बैशिष्ट गुण तक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 बेचे आरोप कथा बंद मरकिन आगे तल्ला कथा शेष हो বলছেন ওনাউল কালাফিহাকি আজালি আবাদি আল্লাহীর কালামের আর ও মফরাদাত আল্লাহ রব যে মাঝে মাঝে কথা বলেছেন কথা বলেন এগুলো এগুলোকে মফরাদাত বলছেন যেমন মুসাআসালাম তারপরে কথা বলেছেন আল্লাহর কালিম কালিমুল্লা কিন্তু রসুল্লাহ কালিমুল্লাম রসুল বলছেন যে আল্লাহ রবুল আলমের যে ভিন্ন ভিন্ন কথাগুলি হ্যাঁ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 আল্লা প্রতি অন্তর্ভুক্ত শুধু নয় বরং প্রথম খানি প্রবেশ করবে সেটা প্রথম খানি সেটা অন্তর্ভুক্ত হবে ওহ মনাজ রসি আল্লাহর পক্ষ থেকে এই কালাম নাজের করা হয়েছে এবং তিনি কথা বলেছেন এবং তাওয়াইফ। এই যে আল্লাহর কালাম আল্লাহর গুন এবং সেটা আল্লাহর প্রতি ইমান আর আল্লাহর খেতাবের প্রতি অন্তর্ভুক্ত এই বিষয়ে বেশ কিছু ফেরকা এর বিরোধী করেছে তার মধ্যে তিনি আল্লাহ কালামের কথা উল্লেখ করেছেন জাহামিয়াদের এমন আকিদা ছিল যে জাহামিয়া ফিরকাটি একেবারে বড় কুফুরি করেছে তাদের একটি আকিদা ছিল যে আল্লাহ রব আল নাকি আপনার সায়েন্স দিয়ে বুঝিয়ে দেওয়া যাবে যে কোন কিছুর ওয়েট যদি না থাকে তো ওজন করা যেতে পারে তাই না ওজন নয় তারপর ওজন করা যাবে যেমন আমরা তাপমাত্রা হ্যাঁ জ্বর কতটা ঠান্ডা কতটা শীত কি কত ডিগ্রি ওজন হচ্ছে না হচ্ছে না বলেছিল কয়েম করা হবে দাঁড়িয়ে বল্লা কায়ে হবে না আর ওজন হবে না সব অস্বীকার তো জাহামিয়াদের আল্লাহর কালাম সম্পর্কে যেটা আকিদা সেটা এখানে লিখছেন শেখ ফজান।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 যেমন বললাম যে আল্লাহ গাছে কথা সৃষ্টি করে দিলাম কি আল্লাহর কালাম কোরআন বলা হচ্ছে রূপক অর্থে আসল অর্থ নাই নাই লিয়ান্নালাকালীন কারণ আল্লাহ যখন কথা সৃষ্টি করেছেন তখন তিনি যেন কথা বলেছেন তিনি যেন কথা আসল কথা বলেন এটা হচ্ছে বলছেন এবং যুক্তির খিলাফল মুসলাম সাহাবাহাম আবেদির খিলা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 আল্লা বলছেন আমি কথা বলেছি যিনি সত্যিকার অর্থে কথা বলেন যার সাথে সত্যিকার অর্থে তাকে মোতাকাল্লিম বলা হয় ফায় কাল আল্লাহ একটা আয়াত পড়ছেন কাল আল্লাহ তারা মহান আল্লাহ বলেন কেমন করে বলছেন কালাম আল্লাহ আর কেমন করে বলা হইতে পারে যে আল্লাহর কালাম অথচ সেটা আল্লাহর কালাম নয় কোন সৃষ্টির মধ্য থেকে সে কথাটি আসছে তারপরে যে এই কোরআন আল্লাহর আল্লাহর কাছে একটি মধ্যম লক্ষণ বড় লক্ষণ যদি না অবলিত হ্যাঁ ছোট লক্ষণ নাই কারণ ছোট লক্ষণগুলি প্রায়গুলি চলে এসছে ছোট লক্ষণগুলি প্রায় চলে এসছে ক্যামত যেগুলি আশরাতে সোগা বা छोटर मध्य पड़े बड़ो छाड़ा जो इन छोट छोटो आलामत नई कुरानी करपि कुरान नहीं जी तो एक कुरान पड़ा लोक ही कुरान कपी खरीद करने वाले लोकना कौर কমে গেছে এক সময় ছিল মুখস্ত বিদ্যা মুখস্ত আলমাল মুখস্থ করতো আয়াতিস মুখস্থ করতো হ্যাঁ মুখস্ত করছেন একটা বক্তব্য রেডি করার জন্য এখন শেখ এর কাছ থেকে শিখার দরকার শেখ গুগল এ সার্চ দিয়ে দিল নামাজ হ্যাঁ সলা ওখান থেকে ওর ওস্তাদ কি ওই গোগল শেখ গোগল ওস্তাদ অধিকাংশ শুধু জনগণের তো আছেই আছে তাছাড়া আলেম সমাজ কলকাতায় বিশাল কনফারেন্স ছিল পাঁচ বছর আগে হয়নি যে কোনো কারণে আমি যাইনি আরেকজন দায় কিছু নাম না বললে তো কি বলত হবে না ঠিক আছে না হ্যাঁ মনে রাখবেন এটা যদি নাম না বলে যে এই দোষ হয়েছে তাহলে কোন কি বলত বাস বুঝতে না পারলি হলো যে কি मेला दायी शत शत दायी कलको नन बेलसायर बबु, तो बक्त्य उर्दू तो रेखे किंगलाते ही टपिक विषय बस्तु उर्दू तो विषय बस्तु विषय बस्तुबस्तु मन हो जाए कैक আর রকম উর্দুর আলোচনা আগে হয়ে গেছে উর্দুর আলোচনাটা আগে হয়ে গেছে সকালবেলা অথবা জহর আগে অথবা জ্বর পায়ে সময় হয়ে গেছে আর আসর পরে অথবা মাগরে বেঁধেছে বাংলায় शेख गगोलना करा अलत कर सार्च करते जा অনেকে ভাবে যে আমার যেহেতু বুঝি না কারণ বুঝার চেষ্টা করি না সেই জন্য না হলে এমন কোনো অনেকে ওই মনোযোগী হয়ে চেষ্টা করে না যার ফলে বুঝেনা এই বিষয়টা না তো আমি করি কি আমার কাছে সামিল আছে তারপরে কিতাব আছে করান হাদিস আছে এক সময় আমার তৈরি করা ফর্মুলা সুতরাং আপনার সাথে যতই বলে মিলবে না পয়েন্টে মিলবে কিন্তু একবার হু হু অনেক ক্ষতি জুমার খুব ওই শাহ গুগল থেকে নিয়ে নিচ্ছে सेम खुब जी कुरान जो उठे जाबाइल की ভরসা করা হঠাৎ করে তো এরোপ্লেন থেকে শুরু করি হ্যাঁ বাস ট্যাক্সি সব আপন জেগে বসে থেকে শেষ হয়ে যাবে কিনা ঠিক ওই এই হাদিসের ব্যাখ্যা আল্লাহর কাছে ফিরে যাবে এই কথার ব্যাখ্যা আল্লাহর কাছে ফিরে যাবে সেটা এটা হচ্ছে একটা প্রসিদ্ধ অর্থ আর আরেকটা অর্থ হচ্ছে তার কাছ থেকে এসেছে আর তার কাছে কোরআন সম্পর্কে তার বক্তব্য হচ্ছে যে আল্লাহ হেকায়তন কালামিল্লা আল্লাহর কালাম নয় আল্লাহ কালামের কি হ্যাঁ হেকায়ত মানে নকল নকল করা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 যেটা আল্লাহ সাথে আবশ্যক আছে কেমন যেমন আল্লাহর জন্য হায়াত হায়াত আল্লাহর হায়াত কথাটা ওই হায়াত আর এলমের মত হায়াত এবং পার্থক আছে কথা আল্লাহর আব্দুল আলমী কথা বলেছেন মুসা মানে তাহলে কথা বলেছেন না বলেন কথাটা আল্লাহ আল্লাহর কালাম মানে আল্লাহর জাতের সাথে যেটা কায়েম আছে এবং আল্লাহর সাথে যেটা সম্পৃক্ত হয়ে আছে কালো জুমিল হায়াতে যেমন আল্লাহর হায়াত বলেন হায়াতের গুণ তারপর আল্লাহর এলমের গুণ আল্লা কালামের কোন সম্পর্ক নেই আল্লাহর ইচ্ছার সাথে সম্পর্ক নই তো মুসাল ইসলামের সাথে কথা বলেন সুরুল্লাহ কথা বললেন তাহলে ইচ্ছা করে কথা বলেন হ্যাঁ না মানে না তারা এই জন্য তাদেরকে কি করতে হয়েছে জাতের সাথে যে গুণটা কথা বলার গুণটা কায়েম আছে হায়াতের মতো এলমের মত সেটা হচ্ছে আল্লাহর গুণ ওটা মখলুক নয় ওটা সৃষ্টি নাই কারণ ওইটা আল্লাহর এই কথা বলছে এরা যখন তখন এই কোরআন তেল শুনে বলা যাবে না তাদের কাছে এই কুল্লাপদের কাছে কালাম বুঝতে পারছো এটা কালাম না তাদের কাছে এইটা মখলুক আর তারপরে এই যে কোরআনের অথবা এই যে শুনছেন তেলাও শুনছেন এটা কি কালাম এটা কালাম উল্লাহার হেকায় নকল কালাম উল্লাহার নকল এটা বলে আল্লাহর কালাম নাই আশারি কারণ মতবাদ ব্যাপক হারে ছড়িয়েছে মাতরি দিয়ে আকিদা বিশ্বাসী যে আকিদারটিও এই মরমে একই রকম সুধরান এই তিন মজাবের অনসারীরা আকিদার ক্ষেত্রে এই আবুল হাসান আশ আর এরা এই জন্য আজকাল দেবন্দি হুজুররা যারা বক্তা তারা বলে থাকে আর ফেকার এমাম কয়জন ফেকার এমাম কয়জন না না চারজন মানে চারের একটা আসতে হবে ওদের একটা আসেন ওরা একটা মোকাল্লে কিন্তু চার মজা এক কথা তাদের তো আবুল হাসান আশারি আর আবু মানসুর মাতুরিদি আর এমাম আহমদ বিন হাম্বিন হাম্বাল আলহামদুলিল্লাহ যে ওনাকে আকেদার ইমাম বলেছে তারা আর ফেকার ও তিনি ইমাম কিন্তু এই ক্ষেত্রে বাণিজ্য ফেকি মাসলাম আসাইল এগুলো কার কাছ থেকে আবু হানি ফার্লার মোকাল্লি তখন শাহি কি রে আশারি বলছেন আবুল হাসান আশারির আকিদাই বিশ্বাসী আমরা ফেকা বলছে এমাম সাফি যোগ্যতা রাখতেন না যে আপনারা মাতুরি হইতে গেলেন আকিদে আকিদাতে হানাফি হইতে পারলেন না খাঁটি হানাফি হইতেন ছিন্ন ভিন্ন কেন এখানে একবার এখানে একবার ইমাম না তার কাছ থেকে যদি আকিদা তার নিতাইতে হয়েছে এই জন্য একটি আলোচনা অনেক আগে করেছিলাম যে প্রকৃত হানাফি কি আসলে বর্তমান যুগে যারা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 তাহলে এমা আবহারি রহমতুল যে আলহামদুলিল্লাহ তাদের বড় একজন আল্লাহ শেখ হলে দিস কিন্তু ভারতের লিখছে আলহামদুলিল্লাহ আমার আকিদাতে মাতুরি দি ফেকাতে আর সুফিয়াতে আমরা মেলা এটা দেবন্দী মশলাকে একটা হচ্ছে বেরোলবি রেসবী মশলা তো কোনটাই বলছে আমরা এই মশলা কে হচ্ছে দেওবন্দি ভিন্ন চিন্নচি না কেনা ফিরে যেতেন সৈহাদিস অনুযায়ী যদি আপনি আমল করেন আকি দেয় এবার পাক্কা হানাফি না তাহলে কি হইতে পারবেন পাক্কা হানাফি হইতে পারবে এই বিষয়টি এই জন্য বললাম যে এরা চিস্তা হইতে আর না হয় চলে গেল না মজাদি হইতে আর কোথাও চলে আবুল হাসান আশারির অনসারী রা তিনি তিনি এসেছিলেন কিন্তু আবুল হাসান আশারি রাহ্লা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 যে আমি যে এই যে তাবিল তাবিল করেছিলাম আল্লাহ গোনা বলি এগুলি আমি ভুল করেছি আমি এখন সহিদে চলি সাল আকিদে চলে এসছি কিন্তু আবুল হাসান আশ মতবাদ কি ছিল বলছেন কোরআন হচ্ছে আল্লাহর কালামের মানে আল্লাহর কালামের কালামকে ব্যক্ত করা কারণ তাদের কাছে কালাম আল্লাহর সংগ্রহ কি বলছেন কালাম আল্লাহ ইন্দ মানি আল্লাহর কালাম তাদের কাছে হচ্ছে এমন একটি অর্থের নাম যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত ওয়াজ মানা আর আল্লা সাথে যে এই অর্থটি সম্পৃক্ত সেটা সেটা হচ্ছে আল্লাহর আর এই যে মানা। সেগুলি হচ্ছে এই যে অর্থটি আল্লাহর সাথে কায়ে আছে এটা তাবির বা এটাকে ব্যক্ত করা আর এই যে তেলাওত শুনছেন শব্দগুলি এগুলি হচ্ছে তারা বলছে এটা হেকায়া বলব না আমার বলবো আর কি বলবো এটাকে এবারে যে পার্থক্যটা রয়েছে এটা শব্দগতলাফ এই কোনো পার্থক্য নেই কারণ দুটোই দল বলছে আন্নাল কোরআন কোরআন হচ্ছে দুই রকম কোরআন হচ্ছে দুই রকমের আলফাজুল শব্দ আর অর্থ তাদের আলফাজ আর শব্দগুলি তাদের কাছে বলছে যে আওয়াজ বেরোইল বেরিয়ে হাওয়াতে হাওয়া হয়ে গেল। এগুলো মখলুক না এইভাবে যুক্তি দিয়ে তারা আলফাজুল হয়েছে ওয়াহিল মানি ও বলছে যে এই যে শব্দগুলি বিভক্ত হচ্ছে তাদের কাছে হাবিস আর কাদিম দুটো ভাগ যেই ভাগগুলি গুলি এবং শুননা নেই আল্লাহর গুণ এইটা হচ্ছে কাদিম আর সৃষ্টিগুলো গুলো এগুলো হচ্ছে কি মনতে কি শব্দ যে অর্থটা রয়েছে কোরআনে করিমের সেটা হচ্ছে কদিম আল্লাহর সাথে সেটা সম্পৃক্ত রয়েছে একটাই অর্থ লনযোগ্য নয় যে কোরআন হচ্ছে আল্লাহ আর কালামের হেকায় মানে সেটা নকল অথবা এই কথা বলা যাবে আল্লাহ আর কে ব্যক্ত করা হচ্ছে বরং যেটা বললাম যে কোরআনে করিম সেটা কপিতে লেখা থাক অথবা মানুষের কালাম তারপরে শেষ খান বলছেন যে হক মজাহ হচ্ছে আল্লাহ কালাম হুরুফু মানি শব্দগুলিও এবং অর্থ আর এর উপর এবং আলহামদুলিল্লাহ আলমিন ও সালাম أقوال والأعمال